সারা যারো লক ভিন্ন জবানি কৌসই মহবুবিল মশ করি ঐ হল মুক ভিন্ন জবান রাহমতুল সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে যেখানে বসে রসুল্লাহ ভিত্তিক দার্সুল হাদিস অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকেই মুবারক জানাচ্ছি আমরা দোয়া করছি আল্লাহ রাসলাসমের সন্না শেখায় হাদিস শেখায় আমাদের এই সময়টা দয়া করে কবুল করেন। নিন সম্মানিত দর্শক আমরা গত পর্বে আলোচনা করছিলাম যে চাইবে শুধু কাছে। আর যদি কঠিন বিপদও আমরা পড়ি তাহলে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য নিজের নেক আমলের ওসিলা দিতে হবে আমরা দেখেছি যে তিনজন পথিক গুহার ভিতরে আটকা পড়েছিলেন তারা তাদের জীবনের প্রিয়তমন এক আমলের অসিলা দিয়ে আল্লাহ আল্লাহ তাদের বিপদ থেকে অলৌকিক উদ্ধার করে দিয়েছিলেন একজন তারা অসিলা দিয়েছিলেন পিতামাতার মাতার আরেকজন আর ওসিলা দিয়েছিলেন যৌবন বয়সে যৌবনকে নিয়ন্ত্রণ করে পাপ থেকে বেঁচে থাকার আর একজন ওসিলা দিয়েছিলেন শ্রমিকের হক আদায় করার মানুষের উপকার করা আমরা গত পর্বে আপনাদের বলেছিলাম যে এই জাতীয় আবাদত আমাদের জীবনের সবচেয়ে বড় এবাদত আমরা বাংলাদেশের মুসলমান যারা আল্লাহ করি অধিকাংশ মানুষ বিমুখ যারা এবাদত করি তারা অনেক সময় তাহাজ সবে বরাতের নামাজ সবে মেরাজের নামাজ সবে কদরের নামাজ এগুলোর গুরুত্ব যতটা বুঝি মানুষের উপকার করার গুরুত্বটা অতটা আমরা বুঝতে পারি না আর এজন্যই আজকে আমরা একটা হাদিস আলোচনা করব যে হাদিসের মাধ্যমে আমরা এই যে মানুষের উপকার করার গুরুত্ব কত এবং এটা কত বড় এবার আলিহাসাল্লাম বলেছেন আহাবু ই আল্লাহ তাল কাছে মানুষদের ভিতরে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালো বাসেন ওই মানুষটাকে যে মানুষটা অন্যান্য মানুষের সবচে বেশি উপকার করে। আহাব্বুল নাসি ইলা্লাহহি আনফা হম। যে অন্যান্য মানুষের যত বেশি উপকার করবে কল্যান করবে। বিপদে আপদদের সাহায্য করবে। আল্লা তালা ওই মানুষকে চকল মানুষের ভিতরে সবচেয়ে বেশি ভালবাস। ও আহাব্বুুল আমালি ইলা্لهহ সুরুরুণ তু দেখিলুহুুফি কল্বি মুসলিম আও তাকদি আনু দইনান আও তাত্রুদু আনু জু আন আও তাকশিফ আনু করবে। স্তাহ গুরুত্বপূর্ণ আমল গুলোকে নেক আমল বলা হয় আল্লাহ তালার কাছে প্রিয়তম নেক আমল হলো যে তুমি কোন মুসলিমের অন্তরে ব্যাথা আছে মুসলিম তার মনে দুশ্চিন্তা উৎকণ্ঠা ব্যাথা ওটা দূর করে তার মনে আনন্দ এনে দেবে বিপদগ্রস্ত মনে ব্যথা যেকোনো ভাবে সাহায্য করে তার মনের ব্যাথা দূর করে তাকে তার মনে প্রফুল্লতা আনন্দ আনবে দ্বিতীয়ত আও তাকে আনুহ দেয় নন আও তাকে আনহ করবা অথবা সে বিপদগ্রস্ত তার বিপদটা তুমি দূর করে দেবে অথবা সে ঋণগ্রস্ত তাকে ঋণ মুক্ত করে দেবে তাকে ঋণ মুক্ত হতে সাহায্য করবে আও। অথবা তার পেটের ক্ষুধা করে দেবে অর্থাৎ দূর করা ক্ষুদি তোকে খাবার অভাব মুক্ত হতে সাহায্য করা বিপদগ্রস্তকে বিপদ মুক্ত করা বা মুক্ত হতে সাহায্য করা কোনো ব্যতিত হৃদয়ের মানুষের অন্তরে আনন্দ ঢুকানো আনন্দ প্রবেশ করা সান্ত্বনা দিয়ে বা সাহায্য করে এটা হলো কোন ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত করা এগুলো হলো আল্লাহাদি আমরা এই জাতীয় আবাদত গুলো এটা আমরা এখানে খুব স্পষ্ট রসুল বললেন আমাদেরকে তিনি আরো একটা উদাহরণ দিয়ে এটাকে পরিষ্কার করলেন তিনি কি বলছেন ওয়ালা আন আমি মা আশিফি হাজাত আমরা সাধারণভাবে বুঝি একজনের বোঝাটা তুলে দিতে অন্য সইমারিমসলি হাতিতে আসছে কারোর বোঝাটা তুলে দিতে অথবা কারোর একটু উপকার করতে কাউকে একটু সাহায্য করতে কারোর গাড়ি রিকশা ঠেলে দিতে রসুল্লাহাম বলছেন কারোর প্রয়োজন মিটাতে তার সাথে একটু হেঁটে যাওয়া আমার কাছে এই মদিনার মসজিদে নবীতে একটা দেখছি আমাদের আরো পরিষ্কার করলেন যে এতে কাপ অত্যন্ত প্রিয়তম এবাদত এতে কাপে আমরা নামাজ পড়ি অন্যান্য এবাদত করে মসজিদে বসে থাকি আর সেটা যদি মসজিদে নববীতে হয় তাহলে আরো অনেক বড় এবাদত আর রসল আল্লাহাম আমাদের কি বললেন মদিনার মসজিদে নবীতে একমাস হেঁটে আমাদের জীবনে ফরজ এবাদতের ভিতরে অন্যতম ফরজ যেগুলো আছে করতে হবে আরেকটা ফরজ হলো বান্দার হক জড়িত ফরজ পিতার ফরজ হক আদায় করা মাতার ফরজ হক আদায় করা স্ত্রী স্বামীর হকগুলো আদায় করা পাড়া প্রতিবেশীর হক আদায় করা ক্রয় বিক্রয় হক আদায় করা যেটা পাও না ওজনটা সঠিক ভাবে দেওয়া মূল্য সঠিক ভাবে দেওয়া শ্রম ঠিক মতো শ্রমিকের মূল্য ঠিক মতো দেওয়া এগুলো ফরজ এবার নামাজ রোজা হজ জাকাতের মতো এগুলো ফরজ এবার নফল এবাদতের ভিতরে যেমন তাহাজ পড়া সবে কদর সবে বেরাত ইত্যাদি নামাজ করা রোজা রাখা জিকির তাজবি করা মসজিদে বানানোর জন্য টাকা পয়সা ব্যয় করা এগুলো নফল এবাদক আবার এর পাশাপাশি মানুষের কল্যাণে কর্ম করা এগুলো নফল এবার এই অর্থে আরো অনেক হাদিস রয়েছে রসুলাম একটা হাদিসে বলছেন কালিদিফি সাবিল যে ব্যক্তি বিধবা এতিম অসহায় তাদের কল্যানের জন্য ছুটে বিধবা তার শ্বশুর শাশুড়ি দেওয়ার নন তাকে স্বামীর ভিটে থেকে তাড়িয়ে দিচ্ছে অত্যাচার করছে তার মেয়েটার বিয়ে হতে পারছে না আপনি তার পাশে দাঁড়িয়েছেন তার উপার্জনের ব্যবস্থা করে দিয়েছেন আপনি এতিমের পাশে দাঁড়িয়েছেন দরিদ্র অসহায়দের দিয়ে দারিদ্র বিমোচনে সাহায্য করেছেন শরীয় সম্মত পন্থায় আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি দরিদ্র অসহায় এতিম বিধবা এদের জন্য এদের কল্যাণে সচেষ্ট থাকে ওই ব্যক্তি সারাদিন আল্লাহর রাস্তায় জেহাদ করা সারা রাত নামাজ আদায় করা এবং সারাদিন নফল রোজা আদায় করার মতো সম পরিমাণ সবর্জন করে যদি কেউ ইমাম তিরমিজি হাদিসটা সংকলন করেছেন অন্যান্য মহাদিসগঞ্জ সংকলন করেছেন এবং সনদগতভাবে বলছেন যদি কেউ সকালে থেকে আগ পর্যন্ত সময়ের ভিতরে কোনো এক সময়ে একজন অসুস্থ মানুষকে দেখতে যায় এখানে ফুল নেওয়া ফল নেওয়ার কোনো কথা নেই ওই লোকটা হুজুর মৌলানা সাহেব আলেম পীর মাসায়ক মন্ত্রী মিনিস্টার এটাও কথা নেই মারিদান ধর্মেরও কথা নেই যে কোনো একজন অসুস্থ মানুষকে যদি কেউ সকালের কোনো সময়ে দেখতে যায় তাকে একটু সান্তনা দেয় তার পাশে দাঁড়ায় এই যে মানুষ মানুষ যখন অসুস্থ হয় মানসিক ভাবে সে দুর্বল হয়ে পড়ে যখন আশেপাশে পাড়া প্রতিবেশী তার কাছে যায় তার ভিতরে মানসিক শক্তি পড়ে না আমি সমাজ একজন ভালো মানুষ আমার সমাজের মানুষ আমাকে ভালোবাসে বলে কষ্ট করে আসে তখন সুস্থতার জন্য তার মানসিক প্রস্তুতি হয় আর এই যে তার পাশে দাঁড়ানো তার মনে একটু আনন্দ দেওয়া না এই যে তার পাশে কয়েক মুহূর্তের জন্য দাঁড়ানো এর প্রতিফল আল্লাহরি আল্লাহর সর হাজার সন্ধ্যা পর্যন্ত ওই লোকটার জন্য দোয়া করতে থাকে আর যদি কেউ দুপুরের পরে বিকালে সন্ধ্যায় এইরকম ভাবে একজন অসুস্থ মানুষকে দেখতে যায় পরের দিন সকাল পর্যন্ত যে আল্লাহর রহমত অর্জনের জন্য অধিক সবাব অর্জনের জন্য সবচেয়ে বড় যে নেকামল গুলো সেগুলো হলো আল্লাহর বান্দার সাথে সম্পৃক্ত মানুষের উপকার করা এরপরে আমরা যে হাদিস টা আব্দুল্লাহ অমর আল্লাহ আনুর যে হাদিসটা আমরা আলোচনা করছিলাম রসুল্লাহাম বললেন করতে একটু হেঁটে যাওয়া আমার কাছে মসজিদে নবীতে এক মাসে কাপ করার চেয়ে প্রিয় এরপরে তিনি কি বললেন অমান কাপা গাদু সাহু আওরাতা। যে ব্যক্তি তার নিজের ক্রোধ সম্বরণ করতে পারে আল্লাহ তার দোষী গুলো গোপন করে রাখেন তার মর্যাদা রক্ষা করেন তাহলে এখানে ক্রোধ সম্বরণের একটা কথা বললেন যদি কেউ কুরহান্নিত হয়েছে প্রচন্ড ক্রোধ রাগ হয়েছে এমন একজনের উপরে যাকে রাগ ে দেওয়া যায় অর্থাৎ রাগের কারণে দেওয়া যায় এমন ব্যক্তির উপরে ক্রোধ সম্বরণ করে তাকে ক্ষমা করে দেয় আল্লাহ এত খুশি হন তার একজন বান্দাকে ক্ষমা করে দেওয়ার কারণে যে কেয়ামত দিন মালা আল্লাহ হুকালবাহ রান ইয়মল কেয়ামা কেয়ামত দিন আল্লাহ তালা তার অন্তরটাকে সন্তুষ্টি শান্তি নিরাপত্তা দিয়ে পূর্ণ করে দেবেন আল্লাহ একবার আমরা চিন্তা করি আমরা যখন কোন অন্যায় করেছে আমাদের উপর জুলুম করেছে কিছুই বলতে পারি না মাপ করে দিই এই মাপের মূল্য খুবই কম আল্লাহ কিন্তু এমন একজন ব্যক্তির উপর আমার রাগ হয়েছে আমার শ্রমিক আমার কর্মচারী আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার স্বামী আমি আমি মাথায় পারি পারি করতে কিন্তু তাকে ক্ষমা করে দিলাম। ক্রোধটাকে সম্বরণ করে তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ এত খুশি হলেন। যে আল্লাহর বান্দা আমি প্রতিদিন কত অন্যায় করছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিচ্ছেন না আমার বাতাস বন্ধ করেছেন তিনি না আমার পানি বন্ধ করেছেন প্রতিটি মুহূর্তে তার নিয়ামতের ভিতরে ডুবে আছি আর অন্যায় করছি আল্লাহর আর বান্দা আমার কাছে অন্যায় করেছেন আমার টাকা নষ্ট করেছেন গালি দিয়েছেন জামা ছিঁড়ে দিয়েছেন গুঁতো মেরেছেন গাড়ি ভেঙে দিয়েছেন অন্যায় করেছেন যদি আমি চুপ করে আমি তাকে মার দিলাম দিলাম দিলাম দিলাম কিল গালি আমার ক্ষমতা ছিল কিন্তু আল্লাহর বান্ধা হিসেবে আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ এত খুশি হলেন যে কেয়ামতের কঠিন দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে সবাই দুশ্চিন্তাগ্রস্ত থাকবে সেই দিন আল্লাহ তালা ওই ব্যক্তির অন্তর্কে তৃপ্তি এবং সন্তুষ্টি দিয়ে খুশি দিয়ে পূর্ণ করে দেবে এই যে মানুষের ক্রোধ সম্বরণ করে ক্ষমা করা কোরআনকারিমে কিন্তু বারবার এটা বলা হয়েছে আল্লাহ সোরা সোরার ভিতরে মোমেনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন ওদামা গেবু হুম মোমেনদের বড় বৈশিষ্ট্য যে রাগ হলেই মাফ করে আল্লাহ একবার আমাদের রাগ হলেই সব ভুলে যায় ঠান্ডা মাথায় মাফ করি আর আল্লাহ তালা কোরানে বলছেন যে রাগ হলেই মাফ করে অন্য আয়াতে আল্লা তালা আমাদেরকে বলছেন ও সারে তোমরা দ্রুত ধাবিত হও পাল্লা দিয়ে এগো সেই জান্নাতের জন্য যে জান্নাত জান্নাতের প্রশস্ততায় এই মহাবিশ্বর চেয়ে বড় আসমান জমিনের চেয়ে বড় এই জান্নাতকে বানানো হয়েছে মুত্তাকিদের জন্য মুত্তাকি কারা আমরা স্বাভাবিকভাবে বুঝি মুত্তাকি যার পাগড়িটা সুন্দর জুব্বাটা সুন্দর ইত্যাদি পাগড়ি জুব্বা ইত্যাদি গুলো আমাদের নফল এ এগুলো ভালো কিন্তু এগুলো তাকুয়া নয় তাকুয়া হলো হারাম বর্জন করা ফরজ আজেব পালন করা আর এই আল্লাহ কোরআনের এই আয়াতে এই যে মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন তাদের বড় সুন্দর বর্ণনা দিয়েছেন আল্লাহ বলছেন ওই মুত্তাকা الذين ينفقون في السراء والضراء جরা সচ্ছলতা অসচ্ছলতা সম্পদ এবং দারিদ্র উভয় অবস্থায় ব্যয় করে দেখেন এখানে আল্লাহ বলেননি কোথায় ব্যয় করে কি ব্যয় করে কোরআন কারিমে আল্লাহ বারবার আমাদেরকে ব্যয় করতে বলেছেন বিভিন্ন জায়গায় ব্যয়ের খাত বলেছেন পিতা-মাতা স্ত্রী সন্তান আত্মীয়-স্বজন দরিদ্র বিধবা এটি মানুষের কল্যাণে ব্যয় করে আমরা অনেক সময় চিন্তা করি যে টাকা পয়সা নেই সংসার চলে না কি ব্যয় করব কি মসজিদে দেবো কি এই ধরনের যারা করেন তারা টাকা হলেও দিতে পারেন প্রকৃতি যা থেকে কিছু মোমেনের পাঁচ টাকা দশ টাকা টাকা থাকলে এইভাবে আমার সংসারের খরচ সচ্ছলতা হয়তো জীবনে আর আসবে না তাই বলে কি আমি আল্লাহর পথে ব্যয় করার এই নিয়ে আমর থেকে মাহরুম হয়ে যাব এটা হতে পারে না তাই যাদের জন্য জান্নাত বানানো হয়েছে তাদের প্রথম বৈশিষ্ট্য তাদের দ্বিতীয় কোয়ালিটি হলো দ্বিতীয় গুণ হলো যে তারা ক্রোধ সম্বরণ করে তারা ক্রোধ নিয়ন্ত্রণ করে ক্রোধকে গিলে ফেলে সময় রাগ যায়, একজন আর মোমেনের পরিচয় হলো না সে রাগের সময় নিয়ন্ত্রণ হারাবে না আগেই যেটা বলছে আল্লাহ কিন্তু কোরআনে বলছেন এটা শুধু ছোটখাটো বিষয় নয় যে মোমেনের মৌলিক বৈশিষ্ট্য রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করে ক্ষমা করে দেয় এই আল্লাহ বলছেন রাগ হলে রাগ নিয়ন্ত্রণ করে ক্ষমা করে দেয় যাদের ভিতরে চতুর্থ আরেকটা গুণের কথা আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলছেন যে যারা কোন অন্যায় করলে গুনা করলে ফাহা কাজ করলে আল্লাহর কথা মনে করে দ্রুত তবা করে আলামা ফলু বার বার পাপ করে না তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন অর্থাৎ আল্লাহর অলি হতে জান্নাত যেতে আপনাকে নিষ্পাপ হতে হবে তা নয় কিন্তু আল্লা পথে থাকতে হবে নিয়মিত আল্লাহর পথে ব্যয় করতে হবে ক্রোধ সম্বরণ করতে হবে মানুষকে ক্ষমা করতে হবে পাপ ঘটে গেলে দ্রুত তবা করতে হবে আবার ঘটে গেলে তহবা করতে হবে কান্না কাটা করতে হবে এই প্রকৃতি থাকলে আল্লাহ আপনার জন্য জান্নাত বানিয়ে রাখবেন সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে ইনশাল্লাহ আগামী পর্বে আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে আমরা বাকি বিষয়ে আলোচনা করব আল্লাহ তালা তাও দান করুন আমিন আসসালাম আলিকুম আরহামাকাত